আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ানুল জামাত রাখিদার বর্ণনা একিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জাতু মখলু কাত আর জান্নাত এবং নার দুটি সৃষ্ট লিদান কখনো সেটা ধ্বংস হবে না এবং নিঃশেষ হবে না অর্থাৎ অথবা জাহান্ন এরপরে খাল কি সবকিছু সৃষ্টি করার মানুষ সৃষ্টির আগেই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তালা তৈরি করে রেখেছেন ওয়া খালা আহলান সেগুলোর জন্য কিছু লক্ষ্য তিনি তৈরি করেছেন মিনহু মিলাল জান্নাতে ফদ মিনহু তাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি তার একান্ত দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়ামান শাহিনার আদলা যাকে ইচ্ছে তিনি জাহান নামে প্রবেশ করাবেন এটাও ইনসাফ নামে দেয়ার তার ইনসাফ আর জান্নাতে দেয়াটা তার অতিরিক্ত দয়া এর বাইরে আর কিছু নয় ফুরে কালাহ প্রত্যেকে ওই কাজটি করবে যে কাজ তার আগে থেকে নির্ধারণ করা আছে ও সরুন ইলামা খুলে কালাহ যার জন্য সৃষ্টি করে সেই কাজটি শেষে দিয়ে এসে যাবে দর্শক বিন্দু আলোচনা আমরা গত পরে বলছিলাম যে জাহান্নতে আলোচনার আগে জাহান আলোচনা শুরু করেছিলাম আমরা এবং আমরা বলেছিলাম যে জাহান নামে যাওয়ার জাহান নামে কারা যাবে কত শ্রেণী মানুষ হবে সেগুলো আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে জাহান নামে অনেক মহিলা যাবে গত মহিলাদের বেশিরভাগ জাহান নামে যাবে এটা আমরা গত পরে আলোচনা করেছি আজকে আমরা জাহান নামে যারা যাবে তাদের সৃষ্টি কীরকম হবে কোরআনকারী বিভিন্ন আয়াতাম হাদিস থেকে বোঝা যায় जहान नामे जरा जाबार्ड रसुल्लाफे जहां नामेफेर जो घाड़ से घाड़ एत बड़े द्रुतगामी एक, एक, जोन, एक जोन तीन दिन सफर करते बड़ो अर्थात पिराटर तैयारी দেওয়া হবে শাস ভে বর্ণ এবং তার কামড় পাহাড়ের মাল আর তার চামড়ার যে পুরুত্ব সেটা হবে তিন দিনের পথ তিন দিনের পথের মতো এত মোটা পুরুত্ব যাতে করে শাস্তি ভোগ করতে পারে কোন দেশি কাহত জাহিদ ইন আলকামরাদু বলেন একজন মানুষের জাহান একজন মানুষের এত বড় হবে জাহান উপরে যেন মনে হয় তার দাঁতটি হবে ঔুধ পাহাড়ের মতো মতো হাদিসটিও মরফ আকার চামড়ার পুরুত্ব হবে কাফের চামড়ার পুরুত্ব হবে বিয়াল্লিশ গেলে বিয়াল্লিশ হাত আর আমরা যেভাবে গজ বলতে এখানে জেরা বলতে হাত বোঝানো হয়েছে অর্থাৎ তার পুরুত্ব অনুসারে তার দেবাহ মতান্না মক্কা মদিনা মক্কা মদিনার মতো এতটুকু জায়গা লাগবে তার বর্ষা সেগুলো এত বড় করে আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য এত বড় করে তৈরি করবেন জাহান্নামের মধ্যে তার বর্ষার স্থান হবে এত বড় বর্ণনা আব্দিকে বর্ণিত তিনি বলেন রসুলের গোড়াল হবে প্রশস্ত হবে সাইট গজ আগে হল বেয়ালির এখন ষাট গজ এর অর্থ হচ্ছে এক জনের এক এক অবস্থা যা যত বড় কাফের তার শাস্তি বেশি দেওয়ার জন্য তাকে আরো বড় করে তৈরি করবেন ও আদ মিস বায়দা আর তার যে বাজু হবে সেটা হবে মতো দূরত্ব থেকে হাদিস অনুসারে তার বসার জায়গাটা যাহার নামে এতটুকু আগের হাদিসে আমরা পাইলাম যে চারশো চারশো কিলোমিটার এখন পাচ্ছি কিলোমিটার পার্থক্য হচ্ছে কোনো কোনোটা এত বড় হবে কোনো কোনোটা এত বড় হবে কোনো কোনটা চারশো কিলোমিটার মতো জায়গা দখল করবে কোন কোনোটা সেটা আড়াইশো কিলোমিটার জায়গা দখল করবে এটা হচ্ছে তার অপরাধ অনুযায়ী আল্লাহ তৈরি করবেন আখরাজুল হা কম ইমাম হাকে এবং আহমেদ হাদিস করেছেন তাহলে বোঝা গেল যে এত বড় করে কেন তৈরি করবেন ইমাম যত বড় শরীর হবে তত বেশি শাস্তি বেশি পাবে এটা গরম হবে সেটা শাস্তিতে পেতেই থাকবে এটা সবই আল্লাহ তাল্লার পক্ষ থেকে নির্ধারিত এর ইমান আনতে হবে কারণ রসুল্লাহ সাল্লা আলিয়াস্লাম সত্যবাদী তিনি সেটা বলেছেন এখানে কোন রকমের প্রশ্ন তোলা বা কেন করা হলো হবে বা কোন হাস্যর করা ইমান রহমতুল্লাহ আলাই ইহাদিস তিনি টিকা লিখে বলেছেন লিয়াকু নিকা আন ক্যাফি তার দিবি এত বৃহৎ হবে এই জন্য কারণ এটা তাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কাজ দিবে অর্থাৎ যত বড় সহ শরীর হবে তত বেশি শাস্তি হবে তত বেশি ভোগ করতে হবে তাদেরকে এবং এর মাধ্যমে তাদের কষ্ট বেশি হবে এবং আগুনের হুল্কও তাদের শরীরে ঢুকে যাবে এইভাবে যেমন আল্লাহ তালা কোরআনকারী বলেছেন লিহাদু কুরআদাব হ্যাঁ যে তাদের শাস্তি যেন তারা ভোগ করতে পারে আল্লাহর আজাব যেন তারা ভোগ করতে হবে যেন আল্লাহ তালা আখেরাতে এই শাস্তি তাদের নির্ধারণ করে রেখেছেন তো জাহান যারা যাবে তারা প্রকান্ড আকার ধারণ করে যাবে এই জন্য যে সেখানে তাদের এই শাস্তি হবে শাস্তির জন্য এটা করবেন আবার মাঠে আমরা আগে পড়েছি হাঁসার মাঠে কোন অহংকারী হবে এক মত এটা জাহান নামে দেওয়ার সময় তাকে বড় করে জাহান নামে দেওয়া হবে করে শাস্তি বেশি ভোগ করতে তাকে বেশি ভোগ করতে হয় এবং তার শাস্তি কঠোর থেকে কঠোরতর হয় এই জন্য তাকে জাহার আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করেন দর্শক বিন্দু আমরা এখন আলোচনা করতে চাই জাহান নামের আগুন জাহান্ন আগুনে তাদের খাবার কি হবে পানীয় পোশাক কি হবে এটা আমরা আলোচনা করতে চাই কোরআন করিম আল্লাহ তালা বিভিন্ন জায়গায় জাহান্নামীদের পোশাক খাবার পানীয় সবই আলোচনা করেছেন তার মধ্যে জাহান্নিদের খাবার হবে ফের আল্লাহ তালা বলেছেন দুই ধরনের খাবার কথা বলেছেন একবার বলেছেন দরিয়া আবার বলছেন জাক্কম আবার তার পানীয় কথা বলেছেন তিন ধরনের এক বলছেন হামিম গেসলিন গাসাক, তিনটি দিন বলেছেন জাহান্নামীদের যে খাবার হবে তার দরিয়া এবং জাক্কম আর পানীয় কথা যে এটা আমরা পরে আলোচনা করব প্রথমে দরিয়ার কথা আমরা আলোচনা করি আল্লাহ তালা বলছেন তাদের কোনো খাবার থাকবে না দরের ব্যতীত যেই দরে তাদের কাজে আসবে না এবং তাদেরকে তাদের শরীরও পুষ্ট করবে না অর্থাৎ তাদের ক্ষুধার যে ক্ষুধার কারণে মানুষ যে খেয়ে নিজেকে পুষ্ট করে এরকম কোনো কাজে তাদের লাগবে না দরি হচ্ছে এমন একটি কাটা হাইজাজের ভূমিতে যাওয়া হয় যেটাকে তাদের আঞ্চলিক ভাষায় বলে রকবালে আব্বাস বলেন এমন একটি কাটা যেটা মাটির সাথে মিশে থাকে কিন্তু যখন এটা উপরে উঠে তখন এটা এত লম্বা চোড়া হয় যে এটা মানে কোনো মানুষকে সেটা এইটাকে ছিটার কারণে সে যে কোনো মানুষ মানে তার আজ শাস্তির মহা আকার ধারণ করে কোনোভাবেই সে পার হইতে পারে না এরকম অবস্থা তৈরি হয় এটা এটার নাম হচ্ছে দরি আর কাতাদা রহমল্লা বলেন যে দাঁড়িয়ে শব্দটি আসে মিন আদ্রায় তো আমি অর্থাৎ সবচেয়ে নিকৃষ্টতম খাবার হিসেবে নাম হচ্ছে দাঁড়িয়ে কারণ দাঁড়ার অর্থে হচ্ছে যেটা কষ্টকর এবং সবচেয়ে বিদ্ঘুটে টাইপের সবচেয়ে নিকৃষ্ট টাইপের অর্থে দাঁড়িয়ে বলা হয়েছে এই খাবার কি হবে আল্লাহ তালা বলছেন যে এই খাবার যে খাবে জাহানামিদের মধ্যে লাইফ ইদেম তার কোনো উপকার করবে না ফালাইজ্লাহ উল্ল্যা কোনো স্বাদ সে পাবে না শরীরের কোন উপকার শাস্তির কারণ হবে আল্লাহ দ্বিতীয় যে খাবার নিঃসন্দেহে অপরাধীদের খাবার কাল মুহলে তেলের গাদানির মতো ইয়াকিফুল বুতুন পেটের ভিতরে গিয়ে সেটা উত্তপ্ত হতে থাকবে সাধারণত তেল গরম তেলে বেশি কষ্ট এটা সাধারণত নির্বাহিত হতে চায় না সেটা পেটের ভিতরে যখন যাবে সেটা আরো কষ্টকর অবস্থা হতে থাকে সেটা আর কোনো ঠান্ডা হতে চায় না গরম জিনিস ঠান্ডা না হলে সেটা খাওয়ার অর্থ হচ্ছে সবকিছু শেষ করে দেয়া এই জন্য আল্লাহ তালা বলছেন কাগালিয়াল হামিম গরম পানি যেভাবে উত্তরাতে থাকে সেরকম সেরকম উত্তরাতে থাকবে এদের হচ্ছে যাকোম এ যাকোম কাল মহল ইয়াগরে ফিলবতন যেটা খাবে প্রথম সেটা অত্যন্ত তিতা অত্যন্ত তিক্ত এবং সেটা খাওয়ার মতো তারা অনেক ক্ষুধা মিলা সেটা খাবে খাওয়ার মনে করবে উপকার দিবে না পেটের ভিতরে অটুক যাবে সারখার করে দিবে এবং সেটা এত উত্তপ্ত হবে যে যেন গরম পানি যেন উত্তপ্ত হচ্ছে এবং সেটা তেলের গাঁদানির মতো প্যাটের ভিতরে থাকবে অর্থাৎ ঠান্ডা হতে চাইবে না ঠান্ডা হতে চাইবে না আল্লাহ তালা কোরআনে কারিম অন্য এতে জাকুম গাছের এবং তার শাস্তির কথাটি বলেছেন আল্লাহ বলেন যা বলা হয়েছে এটা কি উত্তম নাকি যা জন্য রাখা হয়েছে মেহমানদের মেহমানদারের স্বরূপ সেটা হচ্ছে সাজার সাজারাতজাকোম সাজারাত জাকুম গাছ এটা কি ভালো নাকি ইমানদার যা রাখা হয়েছে তা ভালো এর আল্লাহ তালা বলছেন জাক্কুম গাছের কি অবস্থা বলছেন ইন জাল না ফিটনাথাল আমি জোয়ালেমদের জন্য এটা পরীক্ষার বিস্তর হিসাবে নির্ধারণ করেছি অর্থাৎ কাফের জন্য যারা কাফের মুশরেক মুনাফেক এদের জন্য আল্লাহ এটাকে কষ্টদায়ক হিসেবে রেখেছেন ইন্নাহাফি জাহিম এটা এমন এক গাছ যে জাহার নামের গোড়া থেকে উত্থিত হবে উঠবে এবং জাহার নামের ভিতর থেকে অর্থাৎ আগুনের ভিতর থেকে ওঠার অর্থ হচ্ছে এটা পুরোটাই আগুন দিয়ে তৈরি এবং সেটা পুরোটাই দেখতে গাছ হলেও সেটা অতিরিক্ত আগুনের কারণে গাছটি তৈরি হয়েছে এবং সেটা শাস্তি ভয়াবহ সেটা খাবে থাকবে কিন্তু এটা তাদের প্যাট পুরবে না সুম্মা ইন আল্লাহ হামিম এর সাথে মিশিয়ে থাকবে গরম গরম পানি অর্থাৎ একটু গরম পানি তার সাথে মিশ্রণ থাকবে সেটা তাদের কষ্ট দিয়ে থাকবে অটুক যাবে অটুক তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে তুমা ইন্নাহুম ইন্নামার জি আহমাহ জাহিম সর্বশেষ আবার তারা জাহার দিকে ফিরে আসবে গাছ খেয়ে যখন সাবার করতে পারবে না কষ্ট পাবে আবার জাহার নামের দিকে দৌড়াবে কোথায় যাবে নওয়্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো এই জাহান্নামের এই আজাব থেকে খাবার থেকে এই পানীয় থেকে তুমি মুক্ত করো আল্লাহ এই এই যে জাহান্নামের এই খাবার কাঁটা যুক্ত খাবার একটা হচ্ছে তারপর তোমরা হে পদভ্রী হে মিথ্যা যার পদভ্র হয়ে আছো অর্থাৎ কাফেররা আজ অবশ্যই তোমরা খাবে জাকুম গাছের যাকুম গাছের গাছ থেকে ফল মিনাল বতুন এর থেকে তারা পূর্ণ করে নিবে তাদের প্যাট ফায় মিনাল হামিম এভাবে তারা তার গরম পানি এরপর তারা গরম পানি পান করবে ফায় শাহরিব হিম তারা পিপা শর্তের মতো প্রচন্ড পিপা শর্তের মতো তারা সেটা পান করবে হা দা নজরুল হুম ইয়মুদ্দিন ইয়োম উদ্দিন কেয়ামতের তাদের মেহমানদারি হিসেবে নির্ধারণ করা হয়েছে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এই গাছটি অর্থাৎ জাক্কম গাছটি হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম গাছ যার গোড়া জাহান নামের শুরু হয়ে জাহান নামের শুরু হয়েছে জাহানামের জাহানামের নিচ থেকে যে যার গোড়া আসছে এবং সেটা সারা জাহান্নামে ছড়িয়ে পড়েছে এবং তার ফল হবে অত্যন্ত অত্যন্ত নিকৃষ্টতম দেখতে অর্থাৎ দৃষ্টি কটুক এই জন্য আল্লাহ তালা সেটার উদাহরণ দিয়েছেন যে শয়তানের মাথার মতো দেখতে শয়তান মাথার মতো দেখতে তাদের সাধারণত যে মানুষ অন্তরে যে জিনিসটা যে খারাপ কিছু দৃশ্য দেখলে তা দেখতে চায় না কিন্তু দেখতে না চলে সেটা উপরেই থাকবে সবাই দেখতে বাধ্য হবে এবং সেটা কষ্ট পাবে তারা এই খিজার কারণে তারা যেটা পাবে সেটাই শেখাবে এই জন্য তারা সেগুলো না পারলেও সেটা গিলতে থাকবে কিন্তু গেলার কারণে তাদের কিন্তু শান্তি হবে না বরং যতটুকু যাবে প্যাটের ভিতরে ততটুকুই তা তাদের পেটকে দমড়ে মুছড়ে একাকার করে দিবে প্যাটের ভিতরে তা গোল জ্বলতে থাকবে টকবক করে যেমনিভাবে যে তেলের গাদানি কোথাও লাগলে সেটা পুড়তে থাকে তেমনি তাদের পেট পুড়তে থাকবে এর শাস্তি তারা দেখতে থাকবে যে কঠিন শাস্তি তারা পেয়ে থাকবে এর মাধ্যমে এ অবস্থা যখন পৌঁছবে তখন বলা হবে যে নিশ্চয়ই তারা মনে করবে যে এর মধ্যে পূর্ণ হবে কিন্তু না পানি নিয়ে আসবে সেই পানি হবে আরও প্রচন্ড প্রচন্ড গরম সেই প্রচন্ড গরম পানি খাওয়া পাওয়ার কারণে একে তো এই কষ্টের কষ্টের গাছ খাইছে দ্বিতীয়ত গরম পানি খেয়েছে দুইটা মিলে শাস্তির আর কোনো শেষ নেই এই জন্য আল্লাহ তালা বলছেন অশুকু মা হামিম্যান ফ্কাম হুম তখন তারা গরম পানি দেওয়া হবে তাদেরকে তারা এই গরম পানিও খাওয়ার পরে তাদের পেটের অন্ত্রগুলো প্যাটের যে সমস্ত নারী ভোরুগুলো সব তারা ছোট ছোট টুকরা টুকরা হয়ে যাবে এই হচ্ছে তাদের মেহমানদারি আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন এ কঠিন এই দুটি গাছ দয়ারি এবং জাকুম এই দুটি যেহেতু মানুষের কষ্ট দিবে আল্লাহ তালা দুটি নাম বলেছেন ইন্নআলা দিনা আঙ্কাল ওয়া জাহাইমান ও তামিদ আলিমা আমার কাছে রয়েছে আল্লাহ তারা বলছেন আমাদের কাছে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা এবং তাদের জন্য জাহান্নাম রয়েছে এবং এমন খাবার রয়েছে যে খাবার তাদের গলায় আটকে যাবে এবং কঠোর শাস্তির কথাটা রয়ে গেছে কঠিন আমাদের মধ্যে কষ্টদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে এই জন্য প্রত্যেকটি এই প্রত্যেকটি মানুষে আল্লাহর কাছে আশ্রয় চাওস আল্লাহ এই জাতীয় খাবার যেন আমাদের খেতে না হয় ওখানে যেন যেতে না হয় সেরকম সবসময় আল্লাহর কাছে মাপচাইতে হবে রসুল আল্লাহ সাল্লাইসলাম জাক্কুম গাছের একটি পরিচয় তুলে ধরছেন তিনি বলেছেন লাউ আননা কত্রাতামিনাজাকুম কত্রাত ফি দাহর আদুনিয়া লা আফসাদাত আলা আলা আহাল আদ্র মাইসাহুম ফকাইফা মিম্মান ইয়াকুনু তুআমুহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি দুনিয়ার বুকে জাকুমের একটি ফোঁটা পড়তো তাহলে দুনিয়ার মানুষের জীবন জীবিকা সব শেষ হয়ে যেত এত কঠিন তিক্ত দুর্গন্ধযুক্ত এক খাবার যাকুম গাছের এক ফোটা যদি কোন দুনিয়ার বুকে সব কিছু তিক্ত হয়ে যেত নষ্ট হয়ে যেত বিনষ্ট হয়ে যেত তাহলে দুনিয়ার বুকে তাদের জীবন কি ভাবে হতো জীবন থাকা তো সম্ভব নয় এ যদি না হয় তাহলে আখরাতে যাদের খাবার হবে এরকম অবস্থা তাদের কি অবস্থা হবে এটা আমাদের জানা দরকার অনুরূপভাবে আখড়াতে যে খাবার হবে খাবারের ব্যাপারে বলা হয়েছে দুটি আরেকটি খাবারের কথা বলা হয়েছে যে তাদের খাবার হবে গাসলিন এবং গাছাক কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন فليس <تصفيق> له اليوم ها هنا حميم ولا طعام الا من غسلين asker dine tader jonno kono bondhu nei tader kono khabar o thakbe na kono khabar o thakbe na tobe tara min ghaslin tara ghaslin kh ghaslin theke tader khabar thakbe ghaslin ki jinish ta byakha amra korbo erfa allah bolchen la yakuluhu lil khatoon এটা এই তাদের অবস্থা সুতরাং তারা যেন ভোগ করে হামিম এবং গাছ গরম পানি এবং তারা যেন ভোগ করে গাছ ও আকলি আজুয়াজ অনুরূপ ভাবে অনুরূপ তাদের আরো অনুরূপ শাস্তি তারা ভোগ করে থাকে কোরআনিক্যারিম কোথাও বলা যায় জাসরিন এবং কোথাও বলেছে গাছ একই জিনিস এটা হচ্ছে যখন জাহান্নামীরা যাবে জাহান্নামের এই তাদের শরীর পুজ পসতে থাকবে এই পঁচা দুর্গন্ধময় এবং সেটা থেকে যে সমস্ত পুজ হবে এবং সেখানে যে সমস্ত ক্ষত হবে এগুলি থেকে যে পানি সরে আসবে সেটাই হচ্ছে গাসলিন এবং গাছাক কোন কোনো বর্ণাতে বর্ণাতে আসছে যে বেবিচারিণী মহিলার লজ্জাস্থান থেকে যে সমস্ত পানি বেরোয় আসবে এবং কাফেরদের চামড়া এবং তাদের কাফ থেকে যে সমস্ত জিনিস দুর্গন্ধ বেরিয়ে আসবে যে সমস্ত দুর্গন্ধযুক্ত পানি ময়লা বেরিয়ে আসবে এবং রস বেরিয়ে আসবে সেগুলো হচ্ছে এই গ্যাসলিন এবং গাছাক ইমাম কর্তুবী বলেন সেগুলি হচ্ছে জাহান্নাম জাহান্নামীদের জাহান্নামীদের রস রশ এগুলি হচ্ছে এটাই হচ্ছে গসলিন এবং গাছাক নাজ আল্লাহ তালা আমাদেরকে এর থেকে হেফাজত করুন এ হচ্ছে জাহান্নামবাসীদের খাবার হয় তারা কেউ খাবে গাসলিন কেউ খাবে গাছাক কেউ খাবে জাকুম এবং কেউ জাকুম কেউ খাবে তাদের দারিড় এগুলি হচ্ছে জাহান্নামবাসীদের খাবার এই কারো সবগুলি কারো কারো কোনো জাহান্ন খাবার কোনোটাই এই বিষয়টা আমরা এখন আলোচনা করতে চাই জাহান্নামবাসীদের পানিও হবে হামিম গরম পানি কোরআনে কারিমা আল্লা তালা বলেছেন ও সুকু মা হামিম আর তাদেরকে গরম পানিও দেয়া হবে যা তাদের অর্থাৎ তাদের নারী ভুঁড়ি কে টুকরা টুকরা করে ফেলবে ছিঁড়ে দিবে নারী ভুঁড়ি ছিঁড়ে যাবে ফাঁকা আর যদি তারা পানি চায় তাদেরকে এমন পানি দেয়া হবে যে পানি তেলের গাদানির মতো যা চেহারাকে বিকৃত করে দেবে চেহারা চেহারাকে गोस्तर मत कर फिले बीज अस कत निकृष्टतम से पानी कृष्टतम से जगह एक कठिन जैगा तरह गरम पानी अन्याल्ला तक पान कराना सदी अर्थात तक पान कराना सदी हमें पुज बोली पुजर पानी पान कराना ये तो जर राहू से गुजरात गिलते चाहिए তার ডোক গিলবে ওরা একাদেশিও কিন্তু পেটের ভিতরে সেটা যাবে না এত দুর্গন্ধ এত কষ্ট করে এত গরম এত খবিশ জিনিস নজবুল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি হেফাজ করে এই কঠিন আজাব থেকে আল্লাহ আমাদেরকে তুমি এই জাহান্নামীদের সারা এবং পানীয় থেকে মুক্ত রাখো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত তসিব করো আল্লাহ তোর অন্য আয়তে বলছেন হা দা ফালিয়া দু কুহু হামিম ও গাছ শুধু এটা নয় তারা যেন ভোগ করে হামিম এবং গাছ শাক তো গরম পানি আর গাছ আমরা আগে আলোচনা করেছি খাবার অর্থাৎ গরম পানি এবং গরম খাবার এরা তারা ভোগ করতে হবে কোরআনে করিম এবং হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানু যাদের পানীয় হবে আর জাহানামিদের হবে হামিম গরম পানি যে গরমের সাথে কোনো কিছু তুলনা চলে না আল্লাহ তালা গরম পানি সম্পর্কে বলেছেন ইয়াতু ফুনা নাই নাহা ওয়াবাই আন যে তারা জাহান্নামের মধ্যে এবং গরম পানির মধ্যে তারা চলাফেরা করতে থাকবে এই গরম পানি অর্থ চা আন অর্থ এমন গরম পানি যার উপরে কোন গরম হতে পারে না অন্য এত আল্লাহ তালা বলছেন তুস্কা মিন আইনিন আনিয়া তাদেরকে পান করানো হবে গরম পানির প্রস্রবণ থেকে গরম পানি ঝর্ণা থেকে যেই গরমের আর কোনো গরম হতে পারে না আমরা ইনশাল্লাহ জাহান্নামীদের পানীয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোন পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি